কাদবী সরভূত মাতিরূপণিতা নমস্তশ্যই নমস্তশ্যই নমস্তশ্যৈ নম নম মা ঠাকু এই কথা শাস্ত্রের কথা তিনি বলছেন শরত আমার যেমন ছেলে আমজাদু আমার তেমনি ছেলে আমি সুয়েরও মা কুয়েরও মা সতেরো মা অসতেরও মা এটা তার মুখের কথা আর তার ব্যবহার একজন কাজকর্ম করার পরে তার ঝাঁটা ছুঁড়ে ফেলে দিয়েছে গা করে উঠলের ওকে না হলে তোমার চলে না আর ওকে তুমি এরম করে ফেলে দিলে যে তোমাকে রাখি তুমি তাকে রাখবে না বিড়ালটা চুরি করে খাই টাই দি করে সবাই তারা করে ও মেয়ে মা করেছে ও মার কাছে বিছানার মধ্যে সে ঢুকে বলে আমার মা আর মা ওকে একটু বলেন না মা ওটা কাজে করে কি অদ্ভুত কাণ্ড মা বসে পুজো করছেন নৈবদ্ধ রয়েছে এই উদ্বোধনে যাচ্ছে হাতটা বাড়িয়েছেন পিঁপড়েটাকে তারপরে হাতটা সরে গেল তো পিত্রেরও মা মানে একবার প্রত্যক্ষ হচ্ছে পারলেন না মানে শুয়ে আছেন গোয়ালে একটা বাছুর ওই জয়া মাটিতে শিক্ষা করছে গোয়ালা টালা কেউ যাচ্ছে না কিছু না মা থাকতে পারলেন না ঘুম থেকে উঠে গোয়ালে গিয়ে বাছুরটাকে কোলে নিয়ে তার গায়ে হাত গুলোতে লাগলেন বাছুরটা তারপর এরকম আরো অনেক ঘটনা ঘটেছে মা এই দক্ষিণেশ্বরে ঠাকুরের জন্য কিছু রান্না বান্না করে খাবার নিয়ে আসছেন যে মাঝখানে একটি মহিলা মা আজকে আমাকে দিলে আমি নিয়ে যাব তো মা তাকে দিয়েছেন ঠাকুর খাচ্ছেন না কি বলছেন কেন তুমি খাচ্ছ না খাও না আমি কেমন করে খাবো তুমি জানো না ও কী আর ওর ছোঁয়া তুমি আমাকে দিয়েছি বলো না আমি পারবো না এই গুর্বোধনে যখন আছেন তখন একটা ঘটনা ঘটে মা তো ঘরে আর ঢুকেই বা দিকের ঘরে সরাস থাকতেন এখন এই কলকাতার একটা বেশ যখন ওর বয়স হয়ে গেছে তখন ওর মনে খুব একটা ধিক্ষার হয়েছে নিজের উপরে আমার জীবনটা একেবারে কী খারাপ তখন ওই বেশাল থেকে বাইরে গিয়ে কোথায় একটা ঝুঁকড়ি ভাড়া করে সেখানে থাকে খায় না দেয় না গঙ্গা স্নান করে আর উঠে থাকে এরকম করে ওর বান্ধবী চান্ধবী তারা গিয়ে ওকে জোর করে খাওয়ায় কিন্তু সকলে তুই ওরা অনেক বুঝিয়ে বলাতে তখন ও একজন গঙ্গা স্নান করে ধোয়া নতুন কাপড় চুম পরে তারপরে এসেছে উদ্বোধনে ঢুকে বাঁধিকে শর্ট মার বসে থাকে শর্ট মার কেউ দেখা করতে চাইলে বলতে হয় জিজ্ঞেস করেন কোথেকে আসছো কি তারপরে এসেছে যাব মা যাবো আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও সে উত্তর দেয় না খালি মা মা মা করে তারপরে চিৎকার করে কাটতে করেছে কুকুরের মা তখন শুনেছেন শুনে যোগিন মাকে বললি বলেছেন যোগিন দেখতো কি হচ্ছে নিচে এরকম যোগিন মেসে দেখে ওপরে গিয়ে বললেন মা বলো না এ একটা এরকম এসেছে আর তার এখন তোর কাছে আসতে হবে রাম রাম তাই না সত্যি যা মা বলছো কি সকলের মা যা তখন নিয়ে গেল আর নিয়ে গেলে মা কি করলেন মা যা করে ছেলেকে মহিলাকে মুখে টেনে তারপরে ঠাকুরের প্রসাদ জর্ণমিত মুখে দিয়ে আদর করলেন এইরকমই মা পদ্মবিনোদের কথা যেন থিয়েটার শেষ করে শেষ রাত্রে ফিরছে ও ওইখানে সামনের গলিতায় দাঁড়িয়ে গানকে টান করেছে ওঠো মা করুণাময় খোল গো কুটিরো দাঁড় দরজা খুলে বেলপানিতে এলে মা করোনা করিতে এইরকমই তারপরে আর একটা ঘটনা আবার ওই রকম ওইখানে যে বস্তিটা একদিন রাত্রে একটা বউকে তার স্বামী খুব পেটাতে করেছে সে চিৎকার করে কাঁদছে মায়ের গুম ভেঙে গেছে তারপরে থাকতে পারেনি তারপরে দরজাটা খুলে আছে ওখানে দাঁড়িয়ে যে মা তো ধীরে সুস্থ এতটুকু কথা বলেন তিনি জোর করে অমিন সে মিনসে বৌটে যে মরে যাবে রে বলে এমন ধেছেন মিলসে ঠান্ডা হয়ে গেছে এই হলেন আমাদের মা